কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র উদ্ধার করে দিয়েছো কোন মিউজিয়ামে গেছিলে ইন্ডিয়ান আছে তুমি জানো কি ছোকরা কলকাতায় অন্তত বারোটা আরো মিউজিয়ামের কথা আমি বলতে পারি হ্যাঁ আর তার বাড়ি আজকে মৌলানা আজাদ মিউজিয়াম তার ব্যক্তিগত ব্যবহার করা জিনিস তো আছেই তার সঙ্গে তারপর আছে আরো গুচ্ছ জিনিসপত্র আছে এবার মৌলানা আজাদ কথাই যখন বললাম তখন মহাত্মা গান্ধীর ছিল যে মহাত্মা গান্ধী কলকাতায় এসেছেন হিন্দু মুসলিম কলকাতায় যে এসেছিলেন কোথায় ছিলেন বেলে ঘাটায় এন হাউস কল্ড মঞ্জিল। সেই বাড়ি এখনো আছে এবং তার ভেতরে গান্ধীজির কাছে আজ এবার ভবনটা রেখে দিলাম খালি গান্ধীটা চেঞ্জ করে আম্বেদকার করে দিলাম আর বেলেঘাটা থেকে চলে গেলাম কাঁকুড় গাছে আম্বেদকার ভবনে আছে একটি আশ্চর্য জিনিস বোট মিউজিয়াম এবার একটু পিছিয়ে যাই ওয়ার্ল্ড ওয়ার টুগা মা ফেলেছে জাপানি সেই বোমা জাপানিদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে কলকাতার মানিকতলা বাজারের কাছে পুলিশ মিউজিয়ামে চলে যান পুলিশ মিউজিয়াম এর বাড়িটা আবার অরিজিনালি রামমোহন রায় এর ছিল মানে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় মিউজিয়ামও একটা আছে সেটা রয়েছে এইটি ফাইভ এম স্ট্রিটে মানে এখন রাজা রামমোহন রায় স্মরণী রোববারে বাইরে ঘোরাটা একটু কষ্টকর কিন্তু এই সিজনে কলকাতারে ঘুরে দেখতেই পারেন বেশ মজা লাগবে কিন্তু কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা शुद्म्र मिर्ची नाइनटी एट पॉइंट थ्री ते शनते लग इन करेबसाइटे रेडियो मिर्ची डट कम स्लैश कलक मे दीपर फेसबुक पेज फेसबुक डट कम स्लैश मिर्ची दीप